আলহামদুলিল্লাহ আলমিনিত দর্শক মন্ডলী আসসালামক রহমতুল আলহামদুলিল্লাহ দর্শক মন্ডলী আমরা ধারাবাহিক আলোচনা শুনে আসছি হাদিস শরীর থেকে আর রকায়েক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 আনসারি ছিলেন তারা নবী করিম সালের কাছে আসলেন এসে ওনার কাছে কিছু চাইলেন বাইরের মাল থেকে দেওয়ার জন্য দরখাস্ত দেওয়া শুরু করে দিলেন ইল্লা যে যা চাইল তিনি তাই সবাইকে দিলেন কাউকে মানা করলেন না দিতে থাকলেন দিতে থাকলেন হাত ওনার কাছে যা ছিল সব শেষ হয়ে গেল তারপরে তিনি বললেন আমার হাতে যদি আরও কিছু থাকত তাহলে তাও আমি তোমাদেরকে দিয়ে দিতাম কিছু রেখে দিতাম না তবে শোনো যে ব্যক্তি নিজের সম্মানকে রক্ষা করতে চায় নিজেকে মানুষের কাছ থেকে ছোট হওয়া থেকে ব্যক্তিত্ব নিয়ে মান মানসম্মান নিয়ে বেঁচে থাকতে চায় আল্লাহ আল্লাহতালা তাকে সে আত্মসম্মান বজায় রাখার ব্যবস্থা করে দেবেন অমানীয়তা সববার ইসবের হুল্লহ আর যে ব্যক্তি সবর করবে ধৈর্যের পরাকষ্টা দেখাতে চায় আল্লাহ তালা তাকে ধৈর্য সবর দান করবেন আর যে ব্যক্তি নিজেকে মুখাফিক রাখতে চায় আল্লাহ তালা তাকে স্বয়ং সম্পূর্ণ করে দেবেন ও আওসা সবর আর তোমরা যত কিছু তোমাদেরকে দেওয়া হবে যা কিছু পাও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 হাজাত সাহবান রাজি আল্লাহ আলম আসলেন ওনার সঙ্গে কথা হল উনি হাদিসি বর্ণনা করেছেন আমাদের কাছে যে রাসুল উল্লাহ সাল্লাম এরশাদ করেছেন মান ইয়েদা তাব্বালু বিল জান্না কে আছে আমার কাছ কি একটি কথাকে ভালো করে গ্রহণ করবে কবুল করে নেবে আমি তার জন্য আল্লাহর কাছ থেকে জান্নাতকে গ্রহণ করার সুসংবাদ দিচ্ছি আমার কাছে থেকে একটা কথা শুনে যে ব্যক্তি গ্রহণ করবে কবুল করবে মেনে নেবে আমি তার পক্ষ থেকে জান্নাত মেনে নেওয়ার জান্নাত গ্রহণ করার জান্নাত পাওয়ার ব্যবস্থা করছি সুসংবাদ দিচ্ছি কলা সাহবান আনা সাউবান রাজিয়াল্লাহ আনু বলেন আমি ইয়ারাসুল্লাহ আমি এই আপনাদের কথা কবুল করে ফেলব এবং আমি জান্নাতের এই গ্যারান্টি নিশ্চয়তা জান্নাতের সুসংবাদটা পেতে চাই আমি আপনার কথা রাখবো আপনি বলেন কোন কথাটা শুনলে জান্নাত পাওয়া যাবে তারপরে তিনি বললেন মানুষের কাছে কিচ্ছু চেয়েও না বাস মানুষের কাছে হাত পেত না মানুষের কাছে চেয়েও না এই কথা সাউবান এমনভাবে গ্রহণ করলেন কথা এমনভাবে ঠিক রাখলেন ফ্যাকায়না সাউি ফেলাইয়া আহাদান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 আমরা যারা জানা চাই কি এই হাদিস আমাদের জন্য দরকার নেই এটাকে শুধু সাহবান রাদিওয়ালা আনুর দরকার ছিল আমাদের সবারই দরকার আছে যেভাবে সাহাবাই কেরাম সঙ্গে সঙ্গে শিখে ফেলেছেন যে আগ্রহ নিয়ে কি কন্টিনিউ করেছেন আমাদেরও সেই আগ্রহ থাকা দরকার ইতিপূর্বে আপনারা শুনেছেন যে হাত পাতা ভিক্ষাবৃত্তি ইসলাম ঘৃণা করে ইসলাম এসেছে মানুষকে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার লেসন দিতে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 তাহলে কে আমি আল্লাহ তালার কাছে যখন উঠবে তখন তার চেহারায় কোন গোস্ত থাকবে না শুধু হার্ড আরেকটি হাজি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 এখন একটা বিরতিতে যেতে হবে বিরতির পরে আমরা হাদিসের দিকে আবার ফেরত আসবো ইনশাআল্লাহুল্লাহুল্লাহ দর্শক মন্ডলী বিরতির পূর্বে আমরা হাদিস শুনে আসছিলাম মানুষের কাছে হাত না পাতা কারো দয়ার দৃষ্টি আকর্ষণ না করা স্বয়ং সম্পূর্ণ হয়ে সম্মানিত জিন্দিগি যাপন করা এ বিষয়ে হাদিস আমরা শুনছিলাম সামরাবি জুনদোবরাজিওয়াল আনহু বললেন যে নবী করিম সাল্লা আসমের সাত করেছেন ইনামুহ ইয়াকুবি হার কারো কাছে চাওয়া কারো কাছে হাত পাতা ভিক্ষা করা এটা হচ্ছে মানুষের চেহারাকে নিজের হাতে ক্ষতবিক্ষত করা চেহারাটাকে আঘাত করে করে ক্ষতবিক্ষত করা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 বিকলাঙ্গ একেবারে অসহায় তাদের জন্য অবশ্য এই চাওয়ার ব্যাপারটাকে ইসলাম অ্যালাউ করেছে কারণ লাকল্লিফুল্লাহ নফসান ইউস আহা মানুষের সাহিত্যের বাইরে তো আল্লাহ তালা কাউকে দিয়ে কিছু করাতে চান না যে তার না খাই মরবে তার জন্য হাত পাতা হারাম হয়ে গেল না খাইয়ে মরে যাবে বাচ্চা কাচা সহ এরকম অবস্থা আল্লাহ আল্লাহতলা কনসিডার করেছেন কিন্তু এর বাইরে এটি কত খারাপ জিনিস যে নিজের চেহারাকে ক্ষত বিক্ষত করে একটি লোক যখন আত্মসম্মানকে নষ্ট করে মানুষের কাছে হাত পাতা শুরু করে আর এই হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদে হাদিস আব্বাস আনহু হাদিস বর্ণনা করেন এবং এই হাদিস হাসান যে ব্যক্তি মানুষের কাছে চায় অত্যন্ত নিরূপায় অবস্থা ছাড়া অভুক্ত থাকতে হবে এরকম অবস্থায় পৌঁছেনি নিজে নিজে অবস্থা থাকা লাগছে অথবা ছেলে মেয়ে না খেয়ে উপোস দিন কাটাচ্ছে এরকম অবস্থা ছাড়া কেউ যদি মানুষের কাছে হাত পাতে তাহলে কেয়ামতের দিন সে এমনভাবে আসবে তার চেহারায় কোনো গ্রস্ত থাকবে না উপরের হাদিস একটা আমরা শুনি হাদিসটি আরেক তরিকায় এসেছে সেম মেসেজ নিয়ে এরপরে যে হাদিসটি আছে তবরানিতে এসেছে আব্বাস বর্ণনা করেন্লাম যে ব্যক্তি হাত পাতে মানুষের কাছে ভিক্ষা চায় সে যদি জানতো কাজটা কত খারাপ তাহলে জীবনেও সে মানুষের কাছে হাত না এটাতে কত খারাপ জিনিস তার ব্যক্তিত্বের জন্য। তার মান সম্মানের জন্য যদি বুঝতো এই কাজ সে কখনো করত না হাফসি এমনি জুনাদারিআ বলেন্লাহ সালাম করেছেন আমি শুনেছি ওনার কাছ থেকে যে ব্যক্তি চায় হাত পা দারিদ্রতা ছাড়া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 এগুলো সবকিছু সে জাহান নামের আগুন জোগাড় করছে এক সাহাবি জিজ্ঞেস করলেন ওমা জাহরুজেনা মিনিমাম সমর্থ কতটুকু বোঝাইয়ার্লা তাহলে আশা উলাইলা বলে যে আজকে রাতের খাবার তার ঘরে আছে এটা থাকা সত্ত্বেও যদি হাত পাতে তাহলেও এই ওয়ার্নিং তার জন্য। তাহলে আজকে রাতে খাবার কিছু নেই এ অবস্থায় হাত পাতার যেতে পারে এটা জাহান্নামের কারণ হবে না কিন্তু আজকে রাতে তার ঘরে খাবার আছে এরপরে সে হাত পাতে তাহলে তার জন্য এই নিষেধাজ্ঞা তার জন্য এই সতর্কতা ওয়ার্নিং আরেকটি হাজি রসুল্লাহ তিনি বলেন মানুষের কাছ থেকে সময় নিজেকে মুখ ফিরিয়ে নাও কারো কাছে কিছু চাওয়ার দরকার নেই যদি কি একটা মিসওয়াকে তোমার লাগবে সেটাও চাওয়ার দরকার নেই জীবন চালানোর চেষ্টা করো সাহালে আল্লাহন আর একটি হাদিস বর্ণনা করেন যা আজ ইবী সাল আলহাম ফাইয়া মোহাম্মদ রসুল্লা সাল কাছে এসে বললেন হে মোহাম্মদ কয়েকটি সুন্দর সুন্দর কথা বললেন আসলে তো ওনাকে বলা উদ্দেশ্য ওনাকে দিয়ে আমাদেরকে মেসেজ দেওয়া হে মোহাম্মদ যতদিন বাঁচতে চান বাঁচুন কিন্তু একদিন তো মরতে হবে সবারই হায়াত শেষ হয়ে যাবে কল্লু নাসিন দুই নম্বর হচ্ছে আপনি কি আমল করবেন করেন মনে রাখবেন আপনার কর্মকাণ্ড দৈনন্দিন কর্মসূচি জীবনের যা কাজ হচ্ছে সে অনুযায়ী আল্লাহর কাছে যা পাবে। নেকি নেই হোক আর গুনা হোক এগুলো নিয়ে আপনার হিসাব নিকাশ যা যা হবে ও আসবে মানুষই দফা ইন্যাফারেকো আর যাকে চান আপনি পছন্দ করেন মহাব্বত করেন মনে রাখবেন মহাব্বতের লক্ষ্যে একদিন ছেড়ে চলে যেতে হবে কাজে মহাব্বত কদুর করবেন চিন্তা করে দেখেন ওয়া আল্লাহ আনা সারা মোমিনুল্লাইল আর মনে রাখবেন মোমেনের প্রকৃত সম্মান আল্লাহ তালার কাছে কেয়ামতে দিন তার আসল মর্যাদা ঠিক হবে কি পরিমাণ কেয়ামুল্লাইল তাহাজ্জদের নামাজ তিনি পড়েছিলেন তার ভিত্তিতে আর সর্বশেষ বাক্য হচ্ছে ওয়া ইসুহু ইস্তেকনা হু নাস।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 এবং এই সুন্দর কথাগুলো তাদেরকে প্রেজেন্ট করে। আর ওয়ান টু ওয়ান তাদেরকে উৎসাহিত করেন কার কী স্কিল আছে পরামর্শ দেন আশা করা যায় আমরা এইভাবে কাজ করলে আমাদের সমাজ থেকে অনেক বিক্ষোভকে আমরা স্বনির্ভর করতে সাহায্য করতে পারব আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে তৌফিক দান করুন অবিল্লাহ তৌফিক ইউশাল আমরা এই আলোচনাগুলো পরবর্তী পর্যায়ে অন্য সেশনগুলোতে শুনবো কন্টিনিউ করব আসসালাম আলাইকুম আহমতুল্লাহরাক पानी विशुद्ध है डायलिस कर ले रक्त विशुद्ध है ताप दिल